created with free version for non commercial use sha balokh jokhon zawwaju imra'atan minhu tokhon ismail alaihis salam er biye diye dilen ei jurhum bongsher ek meyer sathe biye hoye gelo sha balokhote ummatatum ছেড়ে গেছি আমার কি ছেলেকে এদের খোঁজ খবর দেখি মাঝে মাঝে আসতেন একটি হতে পারে আর না হলে যেইভাবে হোক তিনি আসতেন আর একবার না বহুবার অনেকবারই তিনি স্ত্রী এবং ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন তার মধ্যে একবার যখন আসলেন তখন ইসমাইল আলিহ্লাম সাহ বিয়ে সাদী হয়ে গেছে ইসাইল তখন ইসাল্লাম না বা লোকি ছিলেন দৌড়াদৌড়ি করতে শিখেছেন সাত বছর আট বছরের ছেলে দৌড়াদৌড়ি ছুটাছুটি যে করে এইরকম বয়সের ঘটনা ছিল সে ঘটনা এসে ইব্রাহিম আলী ইসমাইল কে না ছেলেকে দেখতে ছেলেন নাই খরগোশ স্বীকার করা বিভিন্ন পশু পাখি স্বীকার করা সুম্মা ইয়াস অ্যাসিদাহা আমাদের জন্য শিকার করার জন্য তাহলে ইসমাইল ইসালামের পেশা কি ছিল শিকার করা যে শিকার করে গোস্ত খাওয়া আর পানি গোস্ত আর জমজমের পানি খুব খারাপ অবস্থা আছে নানবা বড়ই আর্থিক সংকটে আছি আর বড়ই কঠিনে কষ্টে আছি কালে এই বৌমা অভিযোগ করলো এই মুরব্ব কাছে সালাম বলে দিয়ে ছেলেকে সালাম দিতে বল বৌমাকে বলছেন যে আমার ছেলেকে সালাম দিয়ে কিন্তু ছেলে বলছেন না কুলি লাহু আর তাকে একটা সংবাদ বলে দিয়ে মেসেজ দিয়ে কি আতাবাতা বাহি বাড়ির যে চৌকাটটা আছে চৌকাঠ নিচের যে কাটটা থাকে দরজার এইটাকে যেন পরিবর্তন করে দেয় এটাকে যেন পরিবর্তন করে দেয় ইসমাইল আলী ইসালাম যখন বাড়ি ফিরে আসে স্বীকার করি কান্না আনসা সাহায্য মনে হচ্ছে যে কেমন কেমন একটু পরিবর্তন লাগছে কেউ এসেছিল নাকি সু হান সূক্ষ্মুভূতি সূক্ষ অনুভূতি জি ফাখাল হালজা আহাত তোমাদের কাছে কি এসছিলাম আমি বললাম যে শিকার করতে বাইরে গেছে রুজি তলাশ করা যেন ফাঁসা আলানি কাই ফা আমাদের জীবন যাপন কেমন ও সিদ্ধা বড় কষ্টে আছি খাওয়া দাওয়ার কষ্ট চলা ফেরার কষ্ট কষ্টে কথা বলেছি কোন উপদেশ সালাম দিয়েছেন ওই একুল আর বলেছেন গাইয়ের আটটাকে পরিবর্তন করে দি বাড়ি চৌকাট পরিবর্তন খবর দিচ্ছে স্ত্রী কালা যাকি আমার বাপ ইব্রাহিম সোন হুকুম করেছে হুকুম হয়েছে তুমি কোথায় চলে যাও বাপের বাড়ি তোমার পরিবারে চলে যাও আচ্ছা আপনাদের বাপ যদি বলে যে স্ত্রীকে তালাক দে আপনার মা যদি বলে স্ত্রীকে তালাক দে কি করবেন যদি বলে এই হাদিসের শিক্ষণের বিষয় एक कथाई अपनारा जी इब्राहिम चरित्रे अवश्यिमेर अन जो, जो, तो दे। आपनार बाप जो है परकाल सम्पर्शी কোন জুল মত্যাচার করবে না কোনো মানুষ আপনার স্ত্রীর ওপর এইরকম যদি হয়তো তোমাকে খুলে বলতে চাইছে না হয়তো রকম যদি হয় যে এব্রাহিমের আদর্শের অনুসারী আল্লাহ তাহলে আপনার বাপের কথা শুনবেন আপনার মায়ের কথা শুনবেন কিন্তু আজকালকার দুনিয়াদার বাপ মা স্ত্রী একটু পর্দা করেছ জামাই এসছে জামাইয়ের সামনে যায়নি আপনার স্ত্রী অথবা ধরেন ওই মেয়েরা একটু বলেছে যে আমি কাজ করছি আপনার মেয়েটাকে একটু কাজ করতে পারে তোমার তুমি আমার মেয়েকে কাজ করতে আর এক কি ভালো দেখে বিয়ে করলেনব্রাহিম বেশ কিছুদিন পরে আবার আসলেন এসে আবার পেলেন না ছেলের সাথে দেখা হয়নি বাইরে চলে যান ওই মহিলাকে জিজ্ঞেস করলো নতুন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যদি মনে পরিতৃপ্তি থাকে তাহলে পাঁচশো রিয়ালি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঠিক আছে আর যদি মনে খাই খাই থাকে তাহলে পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার পেলেও নাই প্রয়োজন মিটে না এব্রাহিম আলী সাল্লাম এসে বলছেন যে জিজ্ঞেস করলেন আইনা ইসমাইল ফাঁকাল রাধো তার এই নতুন স্ত্রী দ্বিতীয় স্ত্রী জাহাবাই আসিদ ও করতে গেছে বললেন যখন আপনাকে তোমাদের খাদ্য পানীয় তো আমার আমাদের খাদ্য হচ্ছে গোস্ত আর আমাদের পানীয় হচ্ছে শুধু এই জমজমের পানি আল্লাহ আমি অশারাবি এই দোয়া দিলেন যে তোমার স্বামী আসলে ফাকরাই আলিহালাম আমার সালামটা বলে দিও অতাবাত তাকে বলিও বাড়ির চৌকারটা যেন ঠিক রাখে বাড়ির চৌকারটা যেন ঠিক রাখে দেখতে খুব সুন্দর ওয়াসনা আলহ আর ওই বৃদ্ধের খুব প্রশংসা করলেন এই মহিলা ফা আনকা আনকাফ আখবরতো আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিল আমি বললাম যে বাইরে গেছে কাজকর্মে গেছে ফাসা আলানী কাহিফ আমাদের জীবিকা কেমন জিজ্ঞেস করেছিল আমি বললাম আছি কিছু তোমাকে উপদেশ দিয়েছে হ্যাঁ উপদেশ দিয়েছে কি আপনাকে সালাম পৌঁছে দিকে আন্তঃসা বেতা আতা বাতা বা তোমার দরজার বা আপনার দরজার চৌকাটা ঠিক রাখতে বলেছে ইসমানে উনি তো আমার আব্বা ওয়া আতাবা আর চৌকাট মানে তুমি চৌকাট মানে তুমি ওয়া আমারানি আন উমসেকা কি আর আমাকে হুকুম দিয়েছেন যে ইবওমাকে তালাক দিও না ইবওমাকে তালাক দিও না